আসসালামাই শ্রোতা আগেকার মতো আবার আপনাদের সামনে খুশি থাকে আরেকটি ফিখি মাসালা নিয়ে এই পর্যায়ে যে মশলা আলোচনা হবে সেটা হচ্ছে কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় যে কিছু কিছু কাজ সালাতের মধ্যে ইমামের আগেই করতে চেষ্টা করেন এটার বিধান সম্পর্কে বা তারা জানেন না এই কারণে আগে যে কোনো কাজ করার বিধান সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করছি যে আগে কখনো কোনো মুক্তাদি কোনো কাজ সে করতে পারে না এটা তার জন্য হারাম এই কারণে কোনো ব্যক্তি যদি ইমামের আগে তাকবির তারিমা দিয়ে ফেলে তাহলে তার তো সালাতই হবে না তার নামাজ শুরুই করা সম্ভব হবে না কারণ তার इम पर क्षेत्र प्रत्येक मुक्त दी नाम जो क्या गाँव से करते कारण हादी एट निर्देश देव रसूल अकरमें وإذا كبر فكبروا وإذا ركع فركعوا وإذا قال الله لمن حمده فقولوا ربنا ولك الحمد وإذا سجد فاسجدوا رسولك صلى الله عليه উনানব্বই এবং মুসলিমের হাদিস চারশো তো এই হাদিসের মধ্যে বলছেন যে ইনামা জল ইমামে যে ইমামকে আপনার নির্ধারণ করা হয়েছে তার ইক্তেদা করার জন্য হ্যাঁ তার ইক্তেদা করলেই তো সেই ইমাম হয় ইমামকে রসুল আকরম সালাম বলেছেন যে ইমাম নির্ধারণ করা হয়েছে তার কিভাবে দেন তারপরে তোমরা তাকবির দিবে ওইদাউ ইমাম রুকু করলে তোমরা পরে রুকু করবে ইমামের আগে যেতে পারবে না ওইদা আল্লাহ যদি ইমাম সাহেব যদি বলে স্বামী আল্লাহ তখন তারপর ইমাম তাকবেট দিলে আমরা তাকবেট দিব রুকু করলে আমরা রুকু করবো স্বামী আল্লাহ হামিদা বললে আমরা রব্বানা হামদ বলবো এবং সেজদা দিলে তারপরে আমরা সেজদা দিবো এইভাবে তার অনুসরণ করতে হবে তবে যদি তার পাশাপাশি আমরা করতে চেষ্টা করি বিশেষ করে আমাদের দেশে সেই কাজটুকু করে সেনাবাহিনীর মতো সেনাবাহিনী যেরকম কমান্ডারের সাথে সাথে কাজটা করে সেরকম অনেক করে কেউ যদি সালাতন ইমামের সাথে সাথে কোন কাজ করে অথবা সালাম দেওয়ার ক্ষেত্রেও একই কাজ করে তাহলে সেটা মাক্রু হবে কারণ সেই সুন্নত বিরোধী কাজ করে পরে করতে বলেছেন সে সাথে করবে কেন এই কারণে হ্যাঁ সুন্নত বিরোধী কাজ হিসেবে সেটা মাকর হবে তবে তার সালাত কখনো নষ্ট হবে না কারণ সে তো রকম একসাথেই করেছে এই কারণে আমার নষ্ট হবে না কিন্তু মাকরু অবশ্যই হবে অপছন্দ নিয়ে কাজ আর যদি আগে করে ফেলে সেটা তো একেবারে কখনো রুকু করার ক্ষেত্রে সিজদা করার ক্ষেত্রে এবং দাঁড়ানোর ক্ষেত্রে আমার আগে সেই কাজ করতে যাবে না এই হাদিসটা মুসলিম শরীফের চারশো তো ষোলো নম্বর হাদিস রসুল আকরম সাল্লা আরো বলেন আরেক হাদিসের মধ্যে হুমকি দিয়ে বলেন তাইলে নিষেধ করা হয়েছে যা আগে না করতে তাইলে এই নিষেধাজ্ঞার আসল দাবি হচ্ছে হারাম হওয়া হুম এবং পাশাপাশি রসুল আক্রমণ ধুকিয়ে দিয়েছেন যে ব্যক্তি অগ্রগামী হয় ইমামের তাকে হুমকি দিয়েছেন বানিয়ে দেবেন না সুতরাং এটা হুমকি এবং ইতিহাসের মধ্যে একজন যে এই হাদিসকে কে অস্বীকার করে কোন কাজ ইমামের আগে করতে যাব না এবং সাথে সাথেও করতে যাব না হ্যাঁ এই ক্ষেত্রে চারটা হম আপনার বিধানের কথা স্মরণ করিয়ে দিচ্ছি করা যেটা আগে করা এটাকে মুসাফাখা বলা হয় যেটা সাথে হয় সেটাকে হ্যাঁ বলা হয় যেটা হুম আপনার একবারে পরে করা হয় সেটা তো একবারে পরে যেটাকে তাখির বলা হয় এবং আরেকটা হচ্ছে মুতা সেটা আমাদের দরকার একবারে আগে করা হারাম একবারে সাথে করা মাখরু এবং একবারে পরে করা যদি ওখান একটা করার করতে করতে ইমাম সাহেব সাহব এখরাম বলতেন যে রসুল আকর যখন আপনার সেচ সময় জমিনে মাথা ঠেকাতেন তখনই সাহাব একরাম সেচদে দেওয়ার জন্য রেডি হতেন হম সুতরাং এ থেকে বুঝে যায় যে কোনো কাজ তিনি শুরু করে ফেললে যেমন রুকুতে মাথা ঝুঁকিয়ে ফেললে আপনি রুকুতে যাওয়ার চেষ্টা করবেন এইভাবে আপনি করতে থাকবেন সালামের ক্ষেত্রে তিনি যখন সালাম শেষ করবেন আপনি তখন সালাম দিতে যাবেন এইভাবে যদি করা হয় তাহলে সঠিক সালাদ হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাই করার তো দান করুন ওসাল্লাহিফিহন